TV Bangla Manobota Samadhan Ma'raftu Allah কুমতারকাত বিলমিন ওসলা রসুল করিম ওলা আলী ও সাহব আজমাইন আমজিম ওকালা রব্বনী আস্তা বীরুনা জাহান্ন আখিরিন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব আলমিন একমাত্র দোয়ার হকদার এবং তিনি বান্দার দোয়া শোনেন সালাত এবং সালাম নাজল হুক রসুল্লাহ সাল আলি ও সাল্লামের ওপর যিনি একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে বলেছেন আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকা অন্যের কাছে দোয়া করা অন্যের কাছে প্রার্থনা করা আল্লাহ পাক सल्लाम बड़ो शर्खी आख्यत कर सम्मानित भाईमंडलि तफसर सुरयन थेम आय नम्बर षाटे आल्ला पा अबुल आलमी दुआर कथा उल्लेख कर दुआ करार निर्देश प्रदान कर दुआ करो और आल्ला पा तरह वा करा दुआ कर तर दुआ आल्ला पा शनबेंब्बकुम उदनि आस्ता जीवल तुम्हारे पतिपालक আল্লাহ বলছেন ওদ উনি আমার কাছে তোমরা দোয়া করো আমাকে তোমরা ডাকো আমাকে আহ্বান করো আস্তা জীবলাকুম তোমাদের ডাকে আমি সাড়া দেব তোমাদের দোয়া আমি কবুল করব আল্লাহ পাকের ওয়াদা আর আল্লাহ পাক কখনও ওয়াদা খেলাফ করেন না তবে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে সেই শর্ত পুরো করে দেখাইতে হবে সলাৎ আদায় করার জন্য আমাদের জন্য বেশ কিছু শর্ত আছে শরীরে কাপড় থাকতে হবে উলঙ্গ হয়ে নামাজ পড়বে তার নামাজ কবুল হবে না উজু করতে হবে বিনা উজুতে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না কেবলামুখী হইতে হবে কেবলামুখী ইচ্ছা করে তার নামাজ কবুল হবে না ঠিক না শরীর কাপড় আর যেই জায়গায় নামাজ পড়ছেন তার পাক হইতে হবে যদি জেনে শুনে না পাক কিনে নামাজ পড়ে তাহলে তো নামাজ কবুল হবে না তো এই রকম যেমন সলাতের জন্য শর্ত রয়েছে সেই শর্তের একটি শর্ত যদি পুরা না করেন তো নামাজ কবুল হবে না আপনার ঠিক তেমনি দোয়া হচ্ছে দোয়ার বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি যদি পুরা না করেন তাহলে আল্লাপাকের দরবারে দোয়া কবুল হবে না আজকের লোকেরা অনেক সময় অধিকাংশ মানুষই দোয়া করে বিশেষ করে অনেক মুসলিম আল্লাপাকের কাছে দোয়া করে কিন্তু ফল পাই না কেমন পাই না তাহলে নিজে খোঁজ করে দেখতে হবে যে আমার ভিতরে কি ঢুকে আছে কোন বাধা ঢুকে আছে আমি দোয়া কুবুল হয় বাধা সৃষ্টি করছি হয় সির ঢুকে আছে না হয় বিদার ঢুকে আছে নবীর তরিকায় দোয়া হয় না আর না হলে হারাম ঢুকাছে হারাম খাচ্ছে হারাম পড়ছে হারাম খেলে হারাম পড়লে হারাম ভোগ বিলাস করলে দোয়া কবল হয় না হারাম খাওয়া লোকের এগুলি কোরআন মহাদিস দ্বারা স্পষ্ট যে ব্যক্তি সিরক করে আল্লাহ বলছে তুই যখন সিরিকি করেছিস যাকে আমার শরীর বানি তার কাছে না আমি কেন দেবতকে। তোকে যেই ব্যক্তি বিদাত করে বিদাতের তরিকায় দোয়া করে রাসুল উল্লা সাল্লামের তরিকা মোতাবেক দোয়া করে না আল্লাহ পাক বলেন যে তুমি আমার রাস্তা ধরে আসো না আমার রাস্তা মোহাম্মদাল্লামকে দিয়ে পাঠিয়েছি ওই রাস্তা দিয়ে আসেনি ভুল পথে এসেছো কি করে তোমার দোয়া শুনবো তোমার দোয়া শুনবো না এই জন্য বেদা তিদি দোয়া কবুল হয় না যারা হারাম খায় নবী করিম সাল্লআ সাল্লামের সাহিম মুসলিম স্পষ্ট হাদিস এছাড়াও বহু হাদিস রয়েছে ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে করে দোয়া করতে হাই আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ তুমি মাফ কর আল্লাহ তুমি এই দাও সেই দাও কিন্তু নবী করিম সাল্লামাত্র আমহ হারাম যা খাই তা হারাম মশলাবাহু হারাম তার পানীয় বস্তু হারাম মালবাসুহ হারাম তার পোশাক হারাম। হারামিয়াবিল হারাম তার আহার উপার্জন একটু হারাম নিজে হারাম খাচ্ছেন ছেলে মেয়ে হারাম খাওয়াচ্ছেন হারাম টাকার কাপড় পরে আছেন ইত্যাদি ইত্যাদি হারাম পয়সা বাড়িতে লাগানো আছে সুদের পয়সা ঘুষের পয়সা আর কত রকমের হারাম ব্যবসা ধোকা দেওয়া ব্যবসা কত লোকে টাকা বেঈমানি করে রেখেছেন ধার নিয়েছেন দিচ্ছেন না নবী করিম সাল্লাম বলছেন যে ফাহসা জাবল জালিক এই লোকটির কেমন করেই দোয়া কবুল হবে এই হারাম খাওয়া লোক হারাম পড়া লোক এর দোয়া কী করেই কবুল হবে তাহলে দোয়া কবুল হওয়ার জন্য যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পূর করতে হবে তারপরে তাড়াহুড়া করতে হবে না দু চার পাঁচ দিন ডাকলেন আল্লাপাক পরীক্ষা করছেন একটু বিলম্বই দিবেন নিরাশ হয়ে পড়লেন আমি হতভাগা আল্লাহ আমাকে দেবে না আল্লাহ পাক আমাদের দোয়া শুনবে না दुआ करलम दाओ तो फलते जाआ करलम क्योंकि पाई ना जीवने को दिन फल देखते फिलहार फायदा कि दुआ कर गेलें उल्टो दिखे फिर पथभ्रष्टे आल्लाबुल्लाम बोन जो दुआ करो तुम्हें तुम्हारे डाके साड़ा देब दुआ कबूल करब दुआ हत सही मुस्लिम हादिस दुआई हतनी नाम चिंता कर नाम दिक आज एक आभ्यंतरण दिक भर दिक और हा्यिक दिक বাহ্যিক দিক হচ্ছে কেয়াম দাঁড়ানো রুকু ঝুঁকা সজুদে কাদা বৈঠক জালসা বৈঠক হ্যাঁ তাই না এগুলো এগুলি এবাদত দৈহিক এবাদত আর ভিতরের দিক হচ্ছে এতে সুরা ফাতিহা দুয়া তসবি তাহলে জিখির আজ আর দুয়া হচ্ছে দুই রকম দুয়াই এ বাদা দুয়াই মাস আল্লাহ আলমায় কেন বলেছেন এ বাদত গত দুয়া যাতে আপনি যাচ্ছা করলেন আল্লাহর গুনগানমূলক দুয়া সোরাফাতে হাত দুই রকমের দোয়া রয়েছে আল্লাহপাকের সাড়ে তিন আয়তে গণগানমূলক দোয়া রয়েছে প্রথম থেকে আল্লাপাকের গণগান প্রশংসা করছেন আর ওয়াইয়া নাস্তাইন থেকে ওয়ালাদ পর্যন্ত এই বাকি সাড়ে তিন আয়তে যাচ্ছামূলক দোয়া রয়েছে আল্লাহর কাছে কিছু চাইছেন সাধারণ মানুষ ভাবে যে দুয়া মানে শুধু আল্লাহর কাছে চাওয়া দুয়া মানে তো চাওয়া না দুয়া মানে ডাকা আহ্বান করা তাহলে গণগানমূলকও দোয়া করতে হবে আল্লাপাকের গণগান পেশ করবে আর যাচ্চামূলক ও দোয়া করতে আপনার কিছু গরজ আছে আপনি চাইবেন ও দুনিয়া আখেরা দুই রকমই দোয়া হইতে হবে লাহ ইল্লা আন্তা সুভাহ আকা ইন্নি কুন্তুমিনাজমিন দেখুন তো চিন্তা করে ভালো করে জিয়নুস আল্লাহ ইসলামের দোয়াতে লা এলাহ ইল্লা আন্তা কিছু চাইলেন নাকি আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাহবুদ নেই গণগানমূলক দোয়া সুভাহান তুমি পাক পবিত্র কিছু চাইলেন কি যাত্রামূলক না তুমি পাক পবিত্র তাহলে গণগানমূলক দোয়া এনিকুন্ত মিনাল জালমিন আমি ভুল করেছি জালেম হয়েছি সুতরাং আমাকে মাফ করা হ্যাঁ এখানে ইঙ্গিত আছে যাচ্ছামূলক দুয়ার দিক প্রত্যেক যুদুয়া এইভাবে চিন্তা করে দেখবেন যে দুয়ার দুটো দিক আছে নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলি দোয়া করলেন আ তাই দোয়া দুরুদে ইব্রাহিমী সলাতে ইব্রাহিমী দোয়া তারপরে দোয়া মাসুরা দুয়া এমনকি তসবিগুলি আল্লাহাকের গুনাম দোয়া দুইশেজদার মাঝখানে বলছেন আল্লাহ মখিলি ওরহামিনী ওয়াহেদিনী ওয়াফিনী বলছেন দোয়া না কিন্তু একজন মুসল্লি আজকালকার বিদাতি দুয়া করে অভ্যাস হয়ে গেছে যার ফলে এগুলোকে দুয়াই মনে করে না গোটা নামাজ শুরু থেকে শেষ হয়ে গেল দুয়াই মনে করল না কিছু যেন চাইলই না যতক্ষণ পর্যন্ত ওই সালাম ফেরার পরে সম্মিলিতভাবে না চাইবে মনে হচ্ছে যে ওর অসম্পূর্ণই থেকে গেল। আসলে লবণ ঝাল বেশি খাওয়া যদি বদ অভ্যাস হয়ে যায় কোনো জাতির আরবরা লবণ বেশি খায় না তাদের একটু লবণ ঝাল দিলে মুশকিল কিন্তু আমাদের উপমহাদেশের মানুষদের এত লবণ ঝাল খাওয়া বেশি অভ্যাস হয়ে গেছে যে যদি নিয়মিত মধ্যম পন্থায় যদি লবণ ঝাল দেওয়া হয় শাক সবজি তরকারি তার মাঝ গস্তে তো জিভার টেস্ট পাবে না ওই রকম যাদের বিধাত করা অভ্যাস হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত বিধাতি দোয়া না করবে ততক্ষণ টেস্ট পাচ্ছে না তাহলে জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে যে ব্যক্তি বেশি ঝাল খাওয়া অভ্যস্ত এই হালকা ঝাল পছন্দ হয় না বেশি লবণ খাওয়া অভ্যস্ত সেই জন্য আর নিয়মিত লবণ পছন্দ হয় না তার মানে তার জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে ওইরকম বিদাত করায় যারা অভ্যস্ত তাদের আসলে ইসলামী কোরআনসন্নার স্বাদ বিকৃত হয়ে গেছে কোরআন সন্নার সঠিক সাদের দিকে ফিরে আসতে হবে সেটা হচ্ছে অমা তাকুমুর রসুল ফজু রসুল উল্লাস যেইভাবে দিয়েছেন ওইভাবে না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে নবীর রাস্তা দিয়ে আল্লাহ ফখরুল্লা আলমিন বলছেন ইন্নাল্লা আন এবাদাতি নিশ্চয়ই যারা আমার এবাদতে অহংকার প্রদর্শন করে এখানে এবাদত মানে দুয়া কারণ প্রসঙ্গ দোয়ার আর দুয়াই এবাদত এটাও দিয়ে প্রমাণিত হয় এজন্য শ্রীকার আন এবাদাতি মানে আন দোয়াই যারা আমার কাছে দোয়া করে অহংকার করবে এর মানে এই না যে বিদাতি দোয়া করে না সেই অহংকার করলো আল্লাহর কাছে কোনোদিন চাইলোই না নামাজের ভিতরও চাইলো না তারপরে আর সে তার মালিকের কাছে চাই বড়োর কাছে চাই নেতার কাছে চাই বাপের কাছে চাই মায়ের কাছে চাই ছেলের কাছে ভিক্ষা করে যে বাবারে তুই খরচ দে না হলে মরে যাবো কিন্তু আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হলো না এইরকম লোকগুলি এর অন্তর্ভুক্ত হবে আল্লাহর কাছে চা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে রয়েছে তুমি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস স্যান্ডেলের যেটাকে বলা হয় বাঁধা স্যান্ডেলের ফিতা ফিতা ছিঁড়ে গেছে সেটাও আল্লাহ পাকের কাছে চাও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস চাও ওয়াইজাস আলিল্লা আব্দুল্লাহিন আব্বাস ছোট ছেলে নাবালক ছেলে তাকেও রাসুল আল্লাহ সাাম শিখাচ্ছেন যখনই আল্লাহর কাছে চাইবে যখনই চাইবে একমাত্র আল্লাহর কাছে চাও ওই যা সালতা কোনো কিছু চাইতে হলে মানুষের দ্বারস্থ হয়ে যায় না আজকাল আমাদের বহ অভ্যাস হয়েছে আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাওয়া শুরু করি আগে আগে ধার চাওয়া শুরু করি আল্লাহর কাছে দুয়াই করলাম হ্যাঁ অভাব হলেই মানুষের কাছে হাত লম্বা করা শুরু করলাম না আল্লাহর কাছে চান তখন আল্লাহ পাক আপনার জন্য লোক তৈরি করে দেবেন কি আপনার সাহায্য করবে আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন যারা আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করায় আল্লাহের এবাদত বন্দীগীতে অহংকার প্রদর্শন করে তাহলে যারা আল্লাহ পাকে সেজদা করে না পাঁচাত্তর সলা আদায় না তারা অহংকারী আল্লাপের এবাদতে অহংকার প্রদর্শন করে সেজদা করার তাদের জন্য মানহানিকর বিষয় সেচদা করা তাদের জন্য অপরিজনীয় কাজ আরে যাদের কাজ কাম নেয় মসজিদে থাকে মাদ্রাসে থাকে ওরা নামাজ রোজা করুক বুড়ো হয়ে গেছে বাড়ির আমার বা বুড়ো হয়েছে সে নামাজ পড়ুক আমরা ব্যস্ত মানুষ অহংকারী যারা আল্লাহাকহংকার করেছেন আলোকময় যাতে তোমরা কাজকর্ম করে রুজি রোজগার করতে পারো করুন নিশ্চয়ই আল্লাহাক মানব জাতির উপর বড় অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ মানুষ আল্লাপাকের সুক্রিয়া জ্ঞাপন করে না এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো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 হবে বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহ আসলাম যে জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে হুসেন্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকরিয়া জাহাঙ্গীর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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আল্লাহ করে এই তো তোমার আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক খালেকুল সাহ যিনি প্রত্যেক বস্তুর সৃষ্টি করত সুতরাং তাঁর ছাড়া সত্য মাহুদ নেই ফাঁকুন কোথায় তোমরা বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছ আল্লাহকে ফিরে যায় যার আল্লাপাক আয়াত কে অস্বীকার করে আল্লাহ আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীকে করেছেন বসবাস যোগ্য। তোমাদের মেঝের মতো করে দিয়েছেন মেঝেতে যেমন চলাফেরা করা সম্ভব হয় পৃথিবীকে আল্লাহ করার স্থির করেছেন বসবাস বসবাসযোগ্য করেছেন ওয়াসমা বেনান আকাশকে করেছেন ছাদ সুরুফ আর আল্লাহাক তোমাদেরকে রূপ দান করেছেন বড়ই সুন্দর কত সুন্দর রূপ চেহারা দান করেছেন তৈয়বাত এবং আল্লাহাক তোমাদেরকে পাক পদ পবিত্র রিজিক দান করেছেন এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক তথা বারাক আল্লাহ রব্বুল আলমিন সুতরাং বরকম আল্লাহ যিনি বিশ্ব জাহানের পালন কর্তাউল্লাহ ইহু তিনি চিরঞ্জীব তাঁর ছাড়া কেউ সত্য মাহুদ নেই আল্লাহদ্দিন তার জন্য আনুগত্যকে নিখুদ করে তোমরা তার কাছে দোয়া করো আলহামদুলিল্লাহ আলম সমস্ত প্রশ্ন রব বিশ্বজাহানেরব উল্ বলে দাও হে নবী তুমি জানিয়ে দাও আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আন আবুদ আল্লা মিন্দলা আল্লাহ পাককে বাদ দিয়ে তোমরা যেসবকে ডেকে থাকো সবের উপাসনা করে থাকে সেসবের এবাদত পুজো করতে আমাকে নিষেধ করা হয়েছে आ मूर्तिमा कबर मजार ए सबजा कर निषेध कर लम्मा जा अनिल भाईना तुम रब्बी जखार प्रतिपालकर पक्ष दलिल प्रमाण चले वही शुफुरी तुम्हारे साथ ही एकमत होते हैं तोलेम आल रब्बी आलमीर आदेश करवा जा जान विश्व जहां प्रतिपालक सामने आत्मसमर्पण करी तरह प्रति जान आत्मसमर्पण करी इसलम एर मानी हिस्से इसलम তার সামনে ঝুঁকি যায় হোয়াল্লিজি খালা কাকুমিন তোরা আল্লাহ তো সেই সত্ত্বা জেনে তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে সোম্মামিন উথুাতিন তারপরে শুক্র বিন্দু দিয়ে সোম্মা মিন আলাকাতিন তারপরে সেই বিন্দুকে আল্লাহ পাক জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন রক্তের পিণ্ড সোম্মা ইউকরে যুগম তিফলা আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন তারপরে গোস্তের পিণ্ড তারপরে হাড় আর হাড়ের উপর আল্লাহ মাংস পরিয়েছেন এসব অন্যায়তা আল্লাহ পাক উল্লেখ করেছেন যেমন সুরে মো মিনুনে রয়েছেন এখানে আল্লাপ সোম্মাই ওখানে যখন তিফলা অতপর তোমাদেরকে শিশু করে পৃথিবীতে বের করে নিয়েছেন একেবারে দুর্বল শিশু হয়ে জন্ম নিয়েছ সোমালিত লগু আশুদ্ অতপার যাতে করে তোমরা তোমাদের পূর্ণ বয়সে পৌঁছিতে পারো যৌবন আসলো রক্ত গরম হয়ে উঠল তারপরে পূর্ণ জ্ঞান বুদ্ধি ফেলে ৪০ বয়স হলো সোমমালেতা কোনো সুইখান যাতে আল্লাপাকে এমনভাবে তোমাদের জীবনটাকে সৃষ্টি করে যাতে তোমরা বৃদ্ধ হয়ে যেতে পারো দাড়ি চুল সাদা হতে লাগলো অমিন কুম্মাই ও তাফমিন তোমাদের মধ্যে কত কেমন আছে যে এর পূর্বেই মারা যায় যৌবনে মারা গেল চল্লিশে মারা গেল ওয়ালিত আজ আল মোসাম্মা আর যাতে করে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছিতে পারো তোমাদের যে বয়স আল্লাহ নির্ধারিত করেছেন ওয়ালা আল্লাহুম তাকেল আর যাতে তোমরা এগুলি বোঝার চেষ্টা করো হুয়াল্লা অহি অয়মিত আল্লাহ তো সেই সত্তা যিনি প্রাণ দান করেন আর মৃত্যুদান করেন ফায়দা কাজা আমরান অতপর তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত করেন কুন তখন তিনি বলেন হয়ে যাও ফাইয়াকে আলমতার্লাহ দেখেছো কি ওই লোকগুলিকে যেই লোকগুলি আল্লাহের বিধান সম্পর্কে আয়াত সম্পর্কে বাক বিতন্ডা করে আন্না ইউসরাফুন তারা কোথায় ফিরে চলে যাচ্ছে কোথায় তাদেরকে বিভ্রান্ত করে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর যারা কিতাবকে অস্বীকার করে মিথ্যা মনে করে আর রসুলদেরকে যা নিয়ে আমি পাঠিয়েছি তাও অস্বীকার করে। ফাঁসা ফাই আলাম শীঘ্রই তারা এর পরিণাম জানতে পারবে এজিল আগলালফি আনা কহিম যখন বেড়ি তাদের গর্দনে পরিয়ে দেওয়া হবে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে ওসালয়ুস হাবুন আর শিকল দিয়ে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে ফিল হামিম উত্তপ্ত ফুটন্ত পানিতে সোম্মা ফিল ইউস জারুন তারপরে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে সোম্মিল আলহম অতপর তাদেরকে বলা হবে আইনামা কুন তুম তু শ্রেকোন যেসবকে আমার শরীর করতে কোথায় ওগুলি তোমাদের উপাস্যগুলি কোথায় মিন দনিল্লা আল্লাহকে বাদ দিয়ে কালু তখন তারা বল দলু আন্না তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে পালিয়ে গেছে আর আর সাঁত নিয়ে। দুনিয়াতে মনে করতাম যে এরাই আমাদের কাজে আসবে কিন্তু এরা আমাদের থেকে উধাও হয়ে গেছে খুঁজেই পাচ্ছি না ওদেরকে বল্লাম না কন ও মিন কাবুল ও বরং এর পূর্বে আমরা কোনো কিছুকে ডাকি নি হয় তারা মিথ্যা কথা বলবে এটা এর অর্থ হইতে পারে অথবা এমন কিছুকে ডাকিনি এমন কিছুর পুজো করিনি যেগুলি কাজ আসে এগুলো কাজের কাজ ছিল না যেমন একটা লোক যদি কাজ করে আসে আপনার চাকর নগর কাজ করে আসে কিন্তু কাজটা ভালো করেনি কি করেছো তুমি কিছুই তো করি আসলে তো করেছি কিছু কিন্তু সুস্থভাবে করেনি সেই জন্য কি বলছেন তুমি কিছুই করিনি সেই ভঙ্গিমাতে আল্লাহ এখানে বলেছেন যে ওই আফের মুশ্রেক আরা বলবে যারা শির করে আল্লাহর সামনে হাজির হয়েছে জাহান নামে যাবে তারা বলবে যে আমরা আসলে কোনো কিছুকে ডাকি নি মানে এমন কিছুকে ডাকিনি যাদেরকে ডেকে ফাইদা হয় একমাত্র আল্লাহকে ডাকতাম তাতে ফাইদা যারা এইভাবে আল্লাহের পথভ্রষ্ট করেন যাহুমাহুন আফিল আর দে হ্যা কবে মাকুন্তুম তম রাহুন আর এই জাহান নামে এই জন্য আসতে হয়েছে যে তোমরা পৃথিবীতে বড়ই আনন্দিত হতে উল্লাস করতে অন্যায় ভাবে ন্যায়ের সঙ্গে উল্লাস নয় খুশি নয় বরং उल्लसते पापर उल्लतेपर भोगविल अबे माकुन तुम तम राहु और तुमरा गर्व अहंकार करते जहां खाले दीना सूतरा जहान नामे दर्जा गुलीदे प्रवेश करो चिरकालबी मास मुत्यी अहंकारीर वासस्थान बड़ो जघन्य फसविर हे नी तुम धर्ज धारण करो इन्ना वल्लाश्चय अल्लाह पेश्रुति सत्य আমি যদি তোমাকে নিফেররা যাই তারপরে আমি শাস্তি দেব আর না হলে এটাও আমি করতে পারি যে তুমি থাকবে আর তোমার চোখের সামনেই তাদেরকে লাঞ্চিতপদস্ত করবো দুটোর যে কোনোটা আমি করতে পারি কারণ আর মুশ্রিকরা কাফেররা এই আয়াতগুলি মক্কায় যখন না জানে তখন নবী করিমসাল্লামকে খুন করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছিলো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন তোমাকে যদি মেরেও দেয় তারপরেও তাদের উপর শাস্তি আজাব আসবে তোমাকে মেরে দেওয়া মানে সমস্যার সমাধান হয়ে গেলে এমন কথা না এদেরকে ছেড়ে দেব না আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো নরিয়ান যদি তোমাকে দেখিয়ে দিই বা আজাবের ওই শাস্তির কিছু অংশ যা তাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছি যে তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করব। আউ্না তো অথবা তোমাকে মৃত্যুদান করে দি ফাইলাইনা দিই মনে রাখবে যে আমার কাছে তাদেরকে ফিরে আসতে তুমি আগে মারা গেলেও তাদেরকে শাস্তি দেওয়া হবে আর যদি তুমি থাকো তোমাকে দেখেই দেব তার কিছু অংশ শাস্তি ওলা রসলাম কাবুলিকা আল্লাহাক বলছেন হে নবী তোমার পূর্বে বহু রসুলকে পাঠিয়েছি মেন হম্মান কাসাস না আলেই তাদের কতকের ঘটনা বলি তোমার সামনে পেশ করেছি বর্ণনা করেছি কোরআনেকারি মেয়ে পঁচিশ জনের কথা আল্লাহপাক বর্ণনা করেছেন ওমিনুস আলেক আর অনেক নবী রসুল আছেন যাদের ঘটনা আমি বর্ণনা করিনি রাসুল ইদিন আর কোনো রসুলের এই ক্ষমতা নেই যে আল্লাহর বিনা অনুমতিতে কোনো মো জেজা কোনো নিদর্শন নিয়ে আসতে পারে হেজা যা আমরুল্লাহ যখন আল্লাপাকের আদেশ চলে আসবে কোজিয়া বিল হক নাই সঙ্গত তখন বিচার করে দেওয়া হবে বা খাসেরাহুন আলেক আল মুব তেলুন তখন বড় ক্ষতিগ্রস্ত হবে ছুকে তোমরা খেয়ে থাকো মানা ফিহ এইসব গবাদি পশুতে তোমাদের বেশ কিছু উপকারিতা আছে ও লু আলহিয়া হাজাতান জাতানো দুই আর তোমাদের মনে যেসব প্রয়োজন আছে সেসব প্রয়োজনে যাতে করে পৌঁছিতে পারো মানে এই গবাদি পশুর মাধ্যমে ওই প্রয়োজনগুলি পূর্ব করতে পারো এছাড়াও চামড়া থেকে উপকৃত হওয়া দুধ থেকে উপকৃত হওয়া দুধ থেকে আবার বিভিন্ন জিনিস বানানো তোমাদের যেসব মনে প্রয়োজন আসে আল্লাহকে ওই প্রয়োজন মিটিয়ে দেন গবাদি পশুগুলির মাধ্যমে ও আলি হ্যা ও আল ফুলকে তুহ মালুন আর তোমাদেরকে এই গবাদি পশুগুলির পিঠে এবং জলজাহাজে আরোহণ করানো হচ্ছে আল্লাহ চড়ার শক্তি দিয়েছেন তোমাদেরকে অরিকুম আয়াতি আল্লাহাক তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখিয়ে দেন ফাইয়া আয়াতিল্লাহুন কেরুন আল্লাহাকের কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে আফালামুফিল আর যে তারা পৃথিবীতে ভ্রমণ করে দেখেন আজ রুক এর পূর্বে যারা ছিল তাদের কি পরিণাম হয়েছে কানু আকসার মিনহুম তারা আগের লোকেরা এই কোরসদের চাইতে সংখ্যায় বেশি ছিল ও আসাদুয়াতান আর ক্ষমতায় বড় প্রবল ছিল ও আসার ফিল আর যে পৃথিবীতে স্মৃতিচিহ্ন দিক ও বেশি শক্তিশালী ছিল ফামা আগানা আনহুমা কানুয়াক সেবন তা যারা করেছে তা তাদের কোন কাজে আসেনি অনেক কিছুই করেছিল উন্নতি করেছিল পৃথিবীতে কোন কাজে আসেনি যা তারা উপার্জন করেছিল তা তাদের কাজে আসেনি ফালাম্মা যা আসল বিল বেলবাই না তাদের কাছে যখন তাদের রসোলগঞ্জ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলো ফ্যারিহু বেমা ইন মিনাল এল তাদের কাছে যে গতানুগতিক জ্ঞান ছিল ধর্মীয় ভিত্তিহীন জ্ঞান শির্কিদাত কুফরীর জ্ঞান से ही ता आनंद बाबदादा धर्मय ठीक हमारे मुरुब्बीरा जा ठीक ता कि बोकामूर्ख छ कम बुझे ना कि यब कथा जुगे जुगे नबी रसुल्लास अबाध्य जीधर कथा बारे निजे जे ज्ञान आई ज्ञाने तरा आनंदित हाकाी माँ क्या बेहि यस्ताह जेवन और जारी ठाट्टा विद्रूप करते परिणाम शस्ति तक घिरे फे कलमरासाना अतपर जखार शि के तरा अवलोकन करते पे देखे नहीं आल्ला राजब चले आसलू तरान्ना बिल्लाहर प्रति ईमानी आसि जमन स्पष्टकरण करिमे फेराउनर घटना रही है फेराउन की जो डूब छोटारंगी असहज अवस्थाएं से आल्लासि যে আল্লাহর প্রতি বানী ইসরায়েল ইমান নিয়ে এসছে কারণ শুধু যদি বলতো আমান্তির রব আমান্ত বিল্লাহ তাহলে সে নিজে কি এলাহ নিজেকে রব বলে দাবি করত স্পষ্ট হইত না সেজন্য বলছে ওই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে যে আল্লাহর প্রতি বানী ইসরায়েল ইমান নিয়ে এসছে তাদেরটাই ঠিক আমি এতদিন ভুলেছিলাম আল্লাহ বলছে আল্লাহন এখন হুশ হয়েছে অকাদ আশাই তামিন কাবুলো অথচ এর আগে কতই তুমি বাড়াবাড়ি করেছো বিরুদ্ধাচরণ করেছ ওকুন্তামিয়াল মুসেদিন আর বড় ফিতনা ফসাদ সৃষ্টি করেছো আল্লাহাক বলছেন ওয়াকা ফার্না বেহি মুসেকিন শেষখানে ওরা ইমান নিয়ে আসে বলে আমান্নাবিউল্লা আর আমরা অস্বীকার করেছি যে সব সির করতাম সেগুলিকে ফালামিয়া ফমানা আমার শাস্তি দেখার পরে তাদের ইমান কোনো কাজে আসবে না সন্ন্যাতাল্লাহ এটা হচ্ছে আল্লাহাকের নীতিমালা আল্লা কাত খালাতফি ইবাদহি তার বান্দাদের সম্পর্কে অতীতকালেও এইরকমই চলে গেছে پابیرا یہاں نے شیش محرتے آجاب دیکھے یہاں کارج آسانی اور شی سمائی اشیقارکاری کافیر مرشق رائ بڑتی گے ہم تفسیر شیش کرلام اللہ پاک جن گنا خطا معف کریں ایک کم تفک دان کردا کچھ بال گل کبول کرین مندگل کے اللہ پاک بچے رکھیں اور اتیے جا مند ہو جللا پاک معف کرین سکول کے جناتلفر دس دان کر سوہان عبل اسلام الم سلام الحمد اللہ رب اللہ ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألب الشروح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلاي لا يطيب العيش إلا في رضا رب السماء যখন عرفت الله ربي حلو حلو وحلو حياتي وعلرفت الله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 साइ आब्दुर रहमान कुरान सा जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे